আবু গাল্লাভ ইউনুস ইবনু জুবাই রহমাতুল্লা আলাই হতে বর্ণিত তিনি বলেন আমি ইবনু উমরকে বললাম এক ব্যক্তি তার স্ত্রীকে হায়ুজ অবস্থায় তালাক দিয়েছে তিনি বললেন তুমি ইবনু উমরকে চেনও ইবনু উমর আদিল তালু তার স্ত্রীকে হায়ুজ অবস্থায় তালাক দিয়েছিল তখন উমর রদুল্লাহ তাল্হান্ন নবী সাল্লাহ আলাই সাল্লাম এর কাছে এসে বিষয়টি তাকে জানালেন রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম তাকে তার স্ত্রীকে ফিরিয়ে নেয়ার জন্য আদেশ দিলেন পরে তার স্ত্রী পবিত্র হলে সে যদি চায় তবে তালাক দেবে আমি বললাম এতে কি তালা গণনা করা হয়েছিল তিনি বললেন তুমি কি মনে করো যদি সে অক্ষম হয় এবং বোকামি করে